জীবনটা নিয়ে আমি করি না কো ভয় জানি প্রতিবাদ করলে মরতে হয় জীবনটা নিয়ে আমি করি না কো ভয় জানি প্রতিবাদ করলে মরতে হয় জীবনটা নিয়ে আমি করি না কোভায় জানি প্রতিবাদ করলে মরতে হয় বলবো সত্য কথা লাগুক যত ব্যথা হোক যত রক্ত জীবনটা নিয়ে আমি করি না কো ভয় জানি প্রতিবাদ করি জানি প্রতিবাদ করলে মরতে হয় জেগেছি সাহস বুকে হটা বোঝাল খোদারি বিধান দেশে করবো কায় জেগেছি সাহস বুকে হঠাৎ খোদারে বিধান দেশে করবো কয়ে জেগেছি সাহস বুকে হটা বোঝালেন খোদারে বিধান দেশে করবো কয়োনি শক্তি নিয়ে আয় ছুটে আয় ইমানি শক্তি নিয়ে আয় ছুটে আয় জানি প্রতিবাদ জানি প্রতিবাদ করলে মরতে হয় জীবনটা নিয়ে আমি করি না কোভায় জানি প্রতিবাদ করলে মরতে হয় গোলামির চিঞ্জির ছিড়তে হবে খোলা তলো নিয়ে আয়ের ছুটে গোলামির চিঞ্জির ছিঁড়তে হবে নিয়ে ছুটে, গোলামির চিঞ্জির ছিঁড়তে হবে খোলা তলো নিয়ে আয়ের ছুটে রাশেদার যুগ ফিরে আনবো ধরায় রাশেদার যুগ ফিরে আনবো ধরাই জানি প্রতিভা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 থাক কত কালই ধরাতে কাফন মাথায় বেধে আইরে ছুটে গোটা দুনিয়া মোরা করব বিজয় গোটা মোরা করব বিজয় জানি প্রতিবাদ জানি প্রতিবাদ করলে morte হয়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 जीवन ट आमी करा भी प्रतिबद कर ले मरते है जानी प्रतिबद कर ले मरते है जानीबाद कर ले मरते हैं